আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানসহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে তার পূর্বের গুণ ক্ষমা করে দেয়া হয়